ورحمة الله ধারাবাহিক ভাবে এক একটি বিষয় নিয়ে আলোচনা করছেন আজকে আমরা তেষট্টি তম অধ্যায় থেকে আলোচনা শুনব লেখক রাহম এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অধ্যায় বেঁধেছেন অধ্যায়টি হল বাবু আফি জিম্মিল্লাহ আল্লাহ কোনো কিছু যদি জিম্মায় রাখা হয় তাদের দায়িত্বে রাখা হয় তাদের দায়িত্বে কোনো কিছু নেওয়া হয় কাউকে দেওয়া হয় তাহলে এই বিষয়ে নিজের জিম্মা আর জিম্মা সেটিকে অবশ্যই আলাদাভাবে গুরুত্ব দিতে হবে আলাদাভাবে সেটাকে লক্ষ্য করতে হবে আলাহ আর একটি আয়াত নিয়ে এসেছেন সে কেন্দ্র করে তিনি অধ্যায় আল্লাহ বলেন আল্লাহ সুহান আর কোন কসম কোন শপথ সেটাকে মজবুত করে সেই কসম গ্রহণ করার পর कख भंग नष्ट कराकर सुुबहान जाा करी श्रद्धाशी जर प्रति सुबहानुअल सम्पृक्त सकल विषय गुली के श्रद्धार देखते আল্লাহ সুবাহ সাথে সম্পৃক্ত যতগুলি সাইড রয়েছে যেগুলি তাই তার নিজস্ব বিষয়ের ক্ষেত্রে বা নিজস্বের সাথে সম্পৃক্ত হোক সকল সমান দেখতে হবে কোন রকমের ত্রুটি করার দুর্বলতার সেখানে সুযোগ নেই যেমন গত দর্শে আমরা শুনেছি কসমের বিষয়ে আল্লাহ সুবাহন তালার নামে যখন কসম খাবো তার নামটিকে যখন ব্যবহার করবো ক্ষেত্রে আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে মানরব ভাবে আজকের এই অধ্যায় আমরা আলোচনা করছি আমরা শিখব যে বিষয়টি সেটি হল আল্লাহ আলার এবং তার রাসুল সাল্লামের জিম্মায় যখন কোন কিছু জিনিস নেওয়া হবে সে জিনিসটিকে অবশ্যই যথাযথ ভাবে পালনের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে বিষয়টি আমাদের কাছে যেন স্পষ্ট হয় সেই জন্যই লেখক রাহেমহ্লা এখানে একটি সুন্দর হাদিস তুলে ধরেছেন সহি মুসলিমের হাদিস আমরা সেই হাদিসটি একটু শুনবো শুনলে আমাদের কাছে বিষয়টি আরো ক্লিয়ার হবে প্রসিদ্ধ স্বভাব ছিল বা নিয়ম ছিল সব সময় যখন তিনি কোন জাইসকে। প্রেরণ করতেন জাইশ বলতে বড় ও সৈন্যবাহিনীকে যখন তিনি কোথাও কোনো যুদ্ধের জন্য প্রেরণ করতেন অথবা কোনো ছোট অভিযান যখন কোথাও পরিচালনা করতেন তখন কি করতেন সেই বড় অভিযান হলো বা ছোট অভিযান হলেও বড় বাহিনী বা ছোট বাহিনী হলেও তাদের একজন আমির নিযুক্ত করে দিতেন দিয়ে সেই আমিরকে তিনি যাত্রার শুরুতেই বেশ কিছু উপদেশ দিতেন এবং যে বিষয়টি কারণ একজন হয় কোন ভয় ভীতি তাকে দায়িত্ব পালনে সহযোগিতা দিতে পারে না শুধু এক ভয় দিতে পারে সেটি হলো আল্লাহ সুহানাহর যদি ভয় থাকে আল্লাহ সুবাহর যদি ভয় থাকে তার মাঝে তাহলে দুই দিক থেকে সে উপকৃত হবে এক হলো আল্লাহকে ভয় করে যদি সে কাজ করে তাহলে সে দায়িত্বশীল হিসাবে সঠিক দায়িত্ব সে পালন করার চেষ্টা করবে এক দ্বিতীয় হলো যখন আল্লাহ ভয় করবে। তখন আল্লাহ সুবাহ সুবাহ তার জন্য বরকত তার জন্য সেই বিষয়টিকে আল্লাহ সুবাহ সহজ করে দিবেন। আজকে আমরা আমাদের দায়িত্বশীলদেরকে কত দায়িত্বহীন হিসাবে আমরা পেয়ে থাকি কারণ কি কারণ হলো তাদের মাঝে আল্লাহ সুবাহর ভয় নেই আল্লাহ সুভানা হতালার তা কুয়া নেই যার কারণে আমাদের বড় দায়িত্বশীল যিনি যত তিনি তত বড় দুর্নীতিবাজ হয়ে যান তিনি তত অনিয়ম করে বসে থাকেন তাই আমাদের এই দায়িত্বশীলগণ যদি আল্লাহ সুবাহ হতার ভয় তাদের মাঝে থাকত তাহলে কেউ দুর্নীতিবাজ কখনো হত না কেউ কখনো ব্যর্থ বা কখনো দেশ ও জাতির ক্ষতিকারক বিষয়ে কখনো লিপ্ত হতো না তার হাতে যাকে তিনি উপযুক্ত মনে করতেন তাকেই দিতেন আজকে তো আমরা নেতা নির্বাচিত হওয়ার জন্য নিজেরাই ব্যস্ত হয়ে যাই কেন কারণ হলো আমাদের টার্গেট যেমন কষ্ট করে নেতা হব তেমন তার অংশ তার অধিকার আদায় করে নিব এই সমস্ত নেতাদের মাধ্যমে দুর্নীতি ছাড়া আর কি পাওয়া যেতে পারে অন্যায় অবিচার ছাড়া তার দ্বারা আর কি হতে পারে নিয়ম হলো যে নিজে নেতা হতে চাইবে তাকে তিনি দায়িত্ব দিতেন না ইসলামের নিয়ম সেটি প্রিয় বন্ধুরা তাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রথমে নির্দেশ তাকে উপদেশ দিয়ে দিতেন বেতাপু আল্লাহ আল্লাহ সব তাল ভয়ের বিষয় যে সমস্ত মুসলিম সদস্যরা কিভাবে নির্দেশ গুলি দিতেন বিসমিল্লাহ যুদ্ধে নেমে যাও আল্লাহ তোমাদের চিন্তা আল্লাহর পথেই এটা অন্য কোনো উদ্দেশ্য নয় কিছু দেখানো শোনানো উদ্দেশ্য নয় উদ্দেশ্যে পথেই আল্লাহ আর যুদ্ধ করতে থাকো কাফের দের কে তোমরা হত্যা করো এর অর্থ এই নয় যে গিয়েই শুধু কাউকে কাফের পেলেই তাকে হত্যা তা নয় বরং তাকে প্রথমে দাওয়াজ দিবে পর্যায়ক্রমে শেষ পর্যায়ে যদি সে না শুনে না পারা যায় তাকে তারপর সেটা পর শেষ বিষয় যেটি আসবে আলোচনায় সামনে তোমরা যুদ্ধ করতে থাকো আল্লাহ কিন্তু যুদ্ধের কোনো অর্জিত সম্পদ বা কোনো কিছু তোমরা কখনো চুরি করবে না ওয়ালা চক যুদ্ধের পক্ষ বিপক্ষের সাথে যদি কোনো সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে হয় সেই সন্ধি চুক্তিও তোমরা কখনো ভঙ্গ করবে না যা ওয়াদা দিবে সেই ওয়াদা যেন ঠিক থাকে মুসলা করো না যদি অঙ্গহানি করে তাকে জ্বালা যন্ত্রণা মধ্যে ফেলে রাখবে এটা করো না এই অঙ্গহানি করা ইসলামে সাধারণত অঙ্গহানি করা নিষিদ্ধ তবে কেউ যদি কোন মুসলমানকে অঙ্গহানি করে থাকে তাহলে তার শাস্তি হিসাবে তাকে অঙ্গহানি করা অঙ্গহানি করা নিষিদ্ধ তাদেরকে তোমরা কখনো হত্যা করোনা ও ইদা আর জেনে রাখো তোমার এই দাওয়াত অভিযানে যখন তুমি কোন তোমার শত্রু মুর্শেকদের সম্মুখীন হবা তাদেরকে পেয়ে যাবা যখন সেই তিনটি বিষয় তুমি প্রথমে তাদেরকে দাওয়াত দিবা তিনটির কোনো একটা যদি তারা তোমার গ্রহণ করে তুমি তাদের সাথে অতর্কিত হামলা করে তাদেরকে ধ্বংস করো না কখনো না বরং ইসলাম বলেছে প্রথমে তাকে কিছু প্রাথমিক বিষয়ে তার সাথে মত বিনিময় হতে হবে প্রাথমিক বিষয় তার সাথে কিছু মতবিনিময় দাওয়াত দেওয়ার পরবর্তী শেষ পর্যায় হলো তার সাথে হত্যা বা সশস্ত্র সংগ্রাম প্রিয়া সংক্ষিপ্ত প্রিয় দর্শক বৃন্দু আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যখন তুমি কোনো তোমার শত্রু সম্মুখীন হবে যুদ্ধে যেতে গিয়ে তাকে সর্বপ্রথম তিনটি বিষয় তুমি দাওয়াত দিবে তিনটির যে কোনো একটি যদি সে তোমার কাছে গ্রহণ করে নেয় তুমি তার সাথে একমত হয়ে যাও এবং একমত হয়ে যুদ্ধ বন্ধ করে দাও সশস্ত্র সংগ্রাম বন্ধ করে দাও আক্রমণ বন্ধ করে দাও সেগুলি কি বিষয় বিষয় হলো প্রথম হলো ওদর ইলাল ইসলাম তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও ইসলামের পরিচয় তাদের কাছে তুলে ধরা এবং তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দাও جو پوری دکے دعوت دیبے فاقبل جدی تارا دعوت گرہن کرسلام ইসলাম গ্রহণ করে নেয় তাহলে তাদেরকে বলো তাহলে এরপরে তোমাদের এখানে আর থাকার সুযোগ নেই তোমাদেরকে এখন মুসলমানদের মহাজির যারা মুসলমান পরিবেশে তোমাদেরকে একসাথে আর যদি তারা হিজরত করে যায় তারা যেন আবার ভুল বোঝার সুযোগ না পায় এজন্য তাদেরকে এটিও জানিয়ে দাও যে তোমাদেরকে হিজরত করতে হবে এবং হিজরত করে গিয়ে সেখানে মহাজারদের যে সুযোগ ও সুবিধা রয়েছে তাদের যে ইসলাম গ্রহণ করেও হিজরত করতে না চায় সেখানে থাকতে চায় কারণ হিজরত করার উদ্দেশ্য হলো এই যেন তারা মুসলমানদের সাথে ভালোভাবে সম্পৃক্ত হয়ে ইসলামে ভালোভাবে থাকতে পারে যদি তারা মাতৃভূমির টানে হোক বা কারণে হোক হিজরত করতে যদি তারা অসম্মতি দেয় তাহলে জানিয়ে দাও তাদেরকে এই যে ঠিক আছে তাহলে আপনারা যদি হিজরত না করেন তাহলে ওই বেদইন আরবরা জীবন যাপন করে তাদের ব্যাপারে আল্লাহ রাবুলি আলমিন ইসলামের সার্বিক হুকুমে প্রযোজ্য হবে এবং তারা যারা যোদ্ধারা যুদ্ধ করবে করে তারা যে সমস্ত গণিমত লব্ধ অর্থ এগুলি থেকে তারা বঞ্চিত হবে তবে মুসলিম যদি কেউ মুসলমানদের সাথে জিহাদে অংশগ্রহণ করে তাহলে তারা সেটা পাবে প্রিয় বন্ধুরা আল্লাহ রাসুল সাল্লাম এরপরে বলছেন যদি তারা ইসলাম গ্রহণ করতেই অস্বীকার করে ফেলে একেবারে হিজরতর কথা ইসলামে গ্রহণ যদি তারা না করতে চায় ফাঁস আল হোম আল জিজিয়া তাহলে তাদেরকে বলে দাও যদি তোমরা থাকতে পারো তবে তোমাদেরকে আমাদের অধীনস্থ হয়ে ট্যাক্স দিয়ে তোমাদেরকে এখানে বসবাস করতে হবে এখন সব আমাদের বিজিত অংশ যদি তারা রাজি হয়ে যায় তাদের সাথে যুদ্ধ বন্ধ করে দাও আর যদি দেখো যে তারা ইসলাম গ্রহণ করবে না এবং তারা জিজিয়া দিয়েও থাকতে রাজি নয় নামে শুরু করো তোমার যুদ্ধ চালাও যুদ্ধে হতে পারে এমন যখন প্রচন্ড যুদ্ধ চলল তুমি কোন দলকে কোন এলাকাকে তাদেরকে অবরোধ করে রাখলে অবরোধ করে রাখার সময় তারা হয়তো তোমার কাছে কিছু শর্ত সাপেক্ষে তারা মুক্তি চাইতে পারে সে শর্ত কি যে আমাদেরকে তুমি আল্লাহর জিম্মায় ছেড়ে দাও আল্লাহ রাসুল সালামের জিম্মায় আমাদেরকে ছেড়ে দাও আমরা এভাবে এভাবে চলবো আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফালাহত জিম্মা চাল্লাহি জিম্মা নবী না তুমি কখনো তাদেরকে আল্লাহ এবং আল্লাহ নবীর জিম্মায় ছেড়ে দিও না এবং যারা রয়েছে তাদের জিম্মায় কেন কারণ আল্লাহ জিম্মায় জিম্মায় এবং তোমার সাথে যারা বাহিনী যারা তাদের জিম্মায় যদি নিয়ে নাও সেটি অনেক ছোট অপরাধ হবে অতএব তুমি কখনো আল্লাহ এবং তার রাসুলের জিম্মায় নিও না প্রিয় বন্ধুরা এপর এসেছেন অংশে মুসলিমের অন্য বর্ণনায় আসছে আল্লাহ রসুল আল্লাহ বলেন যদি তুমি কোনো কে তাদেরকে অবরোধ করে রাখো অবরোধ করে রাখার পরে যদি তারা বলে যে আমাদেরকে আপনি ছেড়ে দিন কিসের উপরে আল্লাহ হুকমিল্লা আল্লাহর বিধানের উপরে আপনি আমাদেরকে ছেড়ে দিন আল্লাহ রহুসাল্লাম বলছেন আল্লাহর বিধানের পরে এইভাবে তুমি তাদেরকে ছেড়ে দিও না ولكن انزلهم على حكمك تمی تমার নিজের বিধানের উপর নিজের নিয়ম অনুযায়ী তাদেরকে ছেড়ে দিতে পারো فاانك لا تدري اتصيبه حكم الله فيه مملا কারণ আল্লাহর হুকুম অনুযায়ী যদি তুমি তাদেরকে ছেড়ে দিতে চাও তুমি জানো না তোমার কি অবস্থা হতে পারে তুমি আল্লাহর হুকুমটাকে বাস্তবায়ন করতেও করতে নাও করতে পারো তুমি কখনো আল্লাহর হুকুমে তারা চাইলে তাদেরকে বিষয় শিক্ষা দিচ্ছে অপপ্রচার করা হয় যে ইসলাম হলো তর ধর্ম ইসলাম তর জোরে এত বিস্তার লাভ করেছে আমরা বলবো এটি একটি বাতিল কথা কখনো নয় এটি বরং আমরা বলবো যে ইসলাম আসলে একটি হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আদর্শ ও শান্তির ধর্ম ইসলাম মানুষের কোন কিছু দখল করে নিতে চায় না ইসলাম করতে চায় না বরং ইসলাম ইসলাম চায় চায় সকলকে শান্তি দিতে সকলের জন্য শান্তির পরিবেশ তৈরি করতে তাই আল্লাহ রসুল সালাই এর নির্দেশ নিয়ম হল সর্বপ্রথমে তাদেরকে কোন অমুসলিম এর সাথে সংঘর্ষ হলে সর্বপ্রথম তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া तर इसम विषय टीके तुम इन तक बोझान जमन अल्लाह रसुल्लाम टम तुम्हें इसलाम ग्रहण करो शांतिमय एवं परकाल और जदिना करो तो चलवा चलवा कौर तुम्हारे हलोई अशांति अशांति जहां नाम रागुन आ रागुन যদি সে ইসলামের প্রতি আকৃষ্ট হয় ইসলামে দীক্ষিত হয় আলহামদুলিল্লাহ কোন অসুবিধা নেই যদি না হয়ে থাকে ইসলাম গ্রহণ না করো তোমার এই এলাকাটা আমরা দখল করে নিলাম তাকে সুযোগ দিয়েছে না তোমার জুলুম নয় তুমি তোমার গতিতে চলতে থাকো তবে কখনো ইসলাম বিদ্রোহী বা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে আবার চলবে না তুমি তোমার নিয়মে তোমার ধর্ম পালন করতে থাকো কোথাও অসুবিধা নেই ইসলাম বাধা দেয়নি যদি এই বিষয় না তখন ইসলামের শেষ সমাধান হলো ঠিক আছে তাহলে তুমি এখন প্রস্তুতি নাও চলবে তোমার সাথে এখন সংঘর্ষ চলবে তোমার সাথে এখন অস্ত্রের মোহরা চলবে তোমার সাথে এখন সশস্ত্র সংগ্রাম যদি তুমি এই সশস্ত্র সংগ্রামে টিকে থাকতে পারো থাকবা আর যদি না পারো তাহলে আমাদের অধীনে তুমি বাধ্য হয়ে আবার ফিরে আসবা ফিরিয়া বন্ধুরা শুধু এটি যুদ্ধের ময়দানের ক্ষেত্রেই নয়। বরং ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসুলের জিম্মায় বিশেষ করে এখন শুধু আল্লাহ হাব্বুল্লাহ আলমিনের জিম্মায় কোনো কিছু নেওয়া কখনো উচিত নয় কারণ আল্লাহ হাব্বুল্লাহ আলমিনের জিম্মায় নেওয়ার পরে যদি সেটা আমরা সঠিকভাবে পালন না করতে পারি তাহলে অবশ্যই ক্ষেত্রে একটা ত্রুটি প্রমাণিত হবে এজন্যই আল্লাহ সুবাহর সম্মান মর্যাদাকে অক্ষুন্ন রাখতে আল্লাহ সুবাহন আলার সম্মান মর্যাদাকে যথাযথ প্রদান করার স্বার্থেই বা লক্ষ্যেই আমাদেরকে এই বিষয়গুলির ক্ষেত্রে সবসময় সচেতন হতে হবে যে সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যেন আমরা আল্লাহ সভানা হওয়া তা আলাকে আমরা যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি কোন রকমের যেন মান না হয় প্রিয় বন্ধুরা এটাই হলো একজন আল্লাহ রব্লা আলমিনের প্রিয় ব্যক্তির সবসময় দায়িত্ব কর্তব্য আসন আমরা আল্লাহ রব্লা আলমিনের তৌহিদ ও তার প্রতি ইমানকে আরো সুন্দর করার মাধ্যমে তার আরো প্রিয় হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌভিগান করুন এ পর্যায়ে আমরা এখানে বিদায় নিচ্ছি